স্বাধীনতাকে দেখেছি বন্দী পরাধীনতার দণ্ডে স্বাধীনতাকে লুটে পুটে খাই কিছুয়া গাছা ভন্ডি স্বাধীনতা তো থেকে না কারো দানে পাইনি স্বাধীনতা সে স্বপ্ন চূড়ায় পতাকা আজও পাইনি গণতন্ত্রকে গণধর্ষণ এই বুঝি শেষে অর্জন বিবেকের দাম উঠছে নিলামে মারণাস্ত্রের গর্জন মারণাস্রের গর্জন মারণাস্রের গর্জন মারণাস্রের গর্জন স্বাধীনতা কি দুঃখিনী মায়ের শূন্য ভাতের থালা স্বাধীনতা কি অভিশাপ নিয়ে কি প্রতিবেশীদের প্রভু মেনে পা কি ভোটের আগে মায়াবিনী হয়ে কাদা সীমান্তের ওই কাটাতারে আমি বেলার রক্ত বর্ণ সারাদিন মান চাইনি সারাদিন মান চাইনি স্বাধীনতাকে দেখেছি বন্দী পরাধীনতার দণ্ডে স্বাধীনতাকে লুটেপুটে খায় কিছু আগা চা ভণ্ডে স্বাধীনতা তো রক্ত কেনা কারো দানে তা পাইনি स्वाधीनता से स्वप्न चूड़ा पता आज पाईनी गणतंत्र के गणधर्षण यही बुझी शेषे अर्जन विवेकर दाम उठसे नीलमे मारणास्रे गर्जन मारणास्रेर गर्जन मारणास्रेर गर्जन मारणास्रेर স্বাধীনতা কি মিথ্যাচারে শাক দিয়ে মাছ ঢাকা স্বাধীনতা কি বন্দিশালায় শান্ত হত্যা স্বাধীনতা কি অজুহাত দিয়ে স্বদেশের মাটি বেচা স্বাধীনতা কি জনতার পরে মুহুর মুহুর গুলি স্বাধীনতা কি বজ্ৰের মুখেতে মধুর গুলি আমি স্বাধীনতা নামে অশ্লীলতার শয়লাভ কবু চাইনি আমি নিরপরাধের প্রাণদণ্ড কখনো দেখতে চাইনি কখনো দেখতে চাইনি কখনো দেখতে স্বাধীনতাকে দেখেছি বন্দী পরাধীনতার দণ্ডে স্বাধীনতাকে লুটে পুটে খাই কিছু আগাছা ভণ্ডে স্বাধীনতা তো রক্ত দানে স্বাধীনতা সে স্বপ্ন চোরায় পতাকা আজও পাইনি গণতন্ত্রকে গণধর্ষণ এই বুঝি শেষে অর্জন বিবেকের দাম উঠছে নিলামে মারণাস্ত্রের গর্জ দেখেছি কিছু আগাছা ভন্ডে কিছু আগাছা ভণ্ডে